তাহলে এখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন কেয়ামত পর্যন্ত সমস্ত তাদেরকে বাদ দিয়ে দিন বোঝা যাবে না তারা কিভাবে দিন বুঝছেন কোরআন কোন আয়াত কোন শব্দকে তারা কিভাবে বুঝছেন সেভাবে বুঝতে হবে নবী সাল্লা সাল্লামের সন্না হাদিস কে তারা কিভাবে বুঝছেন সেভাবে বুঝতে হবে তাদের বুঝের বাহিরে গিয়ে নিজে নিজে বোঝা যাবে না আজকে নিজে নিজে বুজার প্রতিযোগিতা শুরু হয়েছে কার থেকে বেশি বুঝে এক একজন একজনের বহাজ করার জন্য ডাকে বাহাজ আসেন বাহাজ করি মোনাজারা করি এরকম ডাকে বাহাজ করতে ডাকে অথচ দেখেন ইমাম সাহির রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম মাহমুদ বিন হাম্বল রহমতল্লাহ বরং ইমাম আবানীপা রহমতুল্লাহ এর সাথে ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রাহেমাম কত মাসালা একতলা কিন্তু তারা কয়টা বাহাত করছেন ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ বলছেন আফগানীপা রহমতুল্লাহ আসেন আমাদের সাথে আপনি বাহাতে বসেন কারণ আপনি উল্টা পাল্টা বলছেন কেন আপনার সাথে আমাদের মাসালা মিলে না কেন না মিললে যে বাহাত করা শুরু করতে হবে বাহাতের নামে মারামারি ঝগড়া জাতি শুরু করতে হবে এটা সালাদের নীতি বিরোধী আবানীপা রহমতুল্লাহ সামনে দুজন ঝগড়া শুরু করছে নিয়ে কোরআন মাখলুক না গাই মাখলুক একজন বলতেছে কোরআনুক আরেকজন বলতেছে আফগানীপা রহমত আল তুসাল্লু খালপাহ তোমরা এই দুইজনের একজনের নামাজ পড়িও না তো তখন ওনারা বুঝতে পারতেছেন না যে একজনে না ভুল এখানে দুইজন তো ভুলনা যে বলছে কোরআন গাইলুক সেটা ঠিক আছে আবু হানিপা রহমতুল্লাহ বললেন আল্লাহ দিন নিয়ে ঝগড়া করা মোনাজা করা দিন নিয়ে টানা করা दिन नहीं झगड़ा मारामारित मखलुकिन आकी ठी नाम जिन गायर माखलुक आकीदा ठीक है क्यों से आल्लर दिन नहीं झगड़ा करते से आपनर जो दिन दी ठीक थे बुज ठीक आगड़ा करते तो ता अपनी भेदात करते আল্লাহ সব তলের নিয়ে ঝগড়া করা এটা আরেক বেদার দিন নিয়ে ঝগড়া করা যাবে না এজন্য এই দিনের ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে সাহাবাহিক রামের বুঝ থেকে বুঝ নিতে হবে